সুপ্রিয় শ্রোতা আসসালাম আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক মোহাম্মদ ইকবাল হুসাইন ও সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক মঈম সুমনের ডুয়েট অডিও অ্যালবাম প্রভুর করোনা শোনার জন্য